যখন সে চলে গেল তখন ইবনু উমার রদিল্লাহ তু আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন এ ব্যক্তিকে আমি বললাম হাজ ইবনু আইমান ইবনু উম্মু আইমান। ইবনু উমার রাজু তু আল্লাহ বললেন আল্লাহ রাসুল সাল্লাহ যদি তাকে দেখতেন তবে স্নেহ করতেন অতপর এই পরিবারের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম এর কত ভালোবাসা ছিল তা বর্ণনা করতে লাগলেন এবং উম্মু আইমানের সন্তানদের কথাও বললেন আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন আমার কোন কোনো সাথী আরও বলেছেন যে উম্মু আইমান রাজে আলাহু नबी सल्ला सल्लम के शिशुकाले कोले